শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনছিলেন একতান ইসলাম শিল্পী গোষ্ঠী সিলেটের দুই প্রতিভাবান শিল্পী আবু সুপিয়ান ও আহমদ মোরসার কণ্ঠে তাদের প্রথম পরিবেশনা বান্দেগি অ্যালবামটিতে যারা গানের কথা দিয়েছেন কাজী জুনায়দ মোহসিন ও আবু সুপিয়ান দিক নির্দেশনায় মৌলানা জুবায়ের আলফাহাদ সার্বিক ব্যবস্থাপনায় আহমদ মুসা এবং আবু সুফিয়ান শব্দ গ্রহণে জয়নাল আবেদিন আর উপস্থাপনায় ছিলাম আমি আবু সুফিয়ান আজকের মতো এখানি বিদায় নিচ্ছি কথা হবে আগামী অ্যালবামে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ